আনাস তাল্লান হতে বর্ণিত তিনি বলেন আনসার ও মহাজিরগণ মদিনার পাশে পরীক্ষা খনন করছিলেন এবং তারা পিঠে করে মাটি বহন করছিলেন আর তারা এই কবিতা আবৃত্তি করছিলেন আমরা ইসলামের উপর মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছি ততদিন পর্যন্ত যদ্দিন আমরা বেঁচে থাকি আর নাবী সাল্লাহাম তাদের উত্তরে বলেছিলেন হে আল্লাহ আখেরাতের কল্যাণ ব্যতীত কোনো কল্যাণ নেই তাই আনসার ও মহাজিরদের প্রতি বরকত নাজিল করুন